প্রযোজনা ও পরিবেশনা করেছে فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا آمنت بالله أم المدارس বাংলাদেশের কৌমী দেহবন্দী দিনে মাদ্রাসার বুনিয়াদ মূল বৃদ্ধি এই দার ললম হাটহাজারি মাদ্রাসার সালানা মাহভিলের মোহতরম সভাবতি সাহেব উলামায়াম তালেবান দীন ও মিলক মোহতরম হাজরান মজলিস আল্লাহ ভা সহানো থালা সূরাবের হে নবী মুহাম্মদ সাল আলাই আপনি বলুন হক এসে গেছে বাতিল নিশ্চিন্ন হয়ে গেছে ইন্নাল বাতিলা বাতিলের অভ্যাস হল নিশ্চিন্ন হওয়া বা বাতিল বাতিল ভন্তি বাতিল এবং বাতিল ভন্তিরা আসতে জানে আসতে পারে থাকতে পারে না এসে গেছে বা নিশ্চিন্ন হয়ে গেছে বা তেলের অভ্যাস হলো নিশ্চিন্ন হওয়া এসে গেছে শিরিক নিশ্চিন্ন হয়ে গেছে শূন্যত এসে গেছে বেদাতের মূল উৎপাদন হয়ে গেছে ইমান এসে গেছে কুহুরী শক্তি আর থাউতি শক্তির সমস্ত সবকিছু তৈরি কথা খুব লক্ষ্য করবেন হকের মোকাবেলায় বাতিলের কোন অস্তিত্ব থাকতে পারে না কিন্তু শর্ত আছে हकर मोकिले ना ठीक हक हरकत करते मेहनत करते परिश्रम करते हक जदि गदी नहीं बसे हकपंथी जदि गदी नहीं बसिता नड़ासड़ा नई हरकत नाई मेहनत नई शुद्ध गदीनसी गदीनसी হক পন্থীরা যদি গদি নিয়ে বসে থাকে বসে থাকলে কোনো কাজ হয় না হক হক কিন্তু কাজ করবে কখন হরকত পাওয়া গেলে মেহনত পাওয়া গেলে তখন কাজ করবে কথা বুঝতে হবে না হক হলেও কোনো কাজ হবে না মুসা আলাইসালুয়া আশা লাঠি প্রথম থেকে হক ছিল না বাতিল ছিল বলেন হক প্রথম থেকে হক কিন্তু কৌমিল্যতের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে খাস করেছে কখন যখন ওই মুসা ইসালাতামের আসা এবং লাঠি কে মুসালাম আল্লাহর হুকুমে জমিনের উপর নিক্ষিপ্ত করলেন তখন খসারম্ভ হয়ে গেছে নেই হৌমিল্লের উদ্দেশ্যে কোন কাজ এই লাঠি কি করে নেই যখন জমিনের উপর মারলেন নিক্ষিপ্ত করলেন ওই মুসা আলাই সালামের লাঠির ভিতরে যখন হরকত আরম্ভ হল আর শক্তিকে এক মুহূর্তের ভিতর এই মুসা আলাহ সাল্লা আসা লাঠি বিশাল সাফ হয়ে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে ঠিক না ঠিক বলেন অথচ जख मारल जमीन ऊपर हरकत आरम्भ हलो विशाल शक्ति फिर फिर जदुघर ओ शक्ति मुहूर्त भीलुप्त कर दिल ঠিক আছে কিন্তু হক হক হক বললে হবে না হক নিয়ে বসে থাকলে হবে না হক নিয়ে বসে থাকলে হবে না মেহনত করতে হবে হরকত করতে হবে পরিশ্রম করতে হবে সারা বিশ্বের আনা সেখান আর প্রসারের জন্য রক্তের শেষ বৃন্দ দিয়ে মেহনত করতে হবে তখন দেখবেন ইনশাল সেই মুসা ইসলামের যুগের কাহিনী সেই ব্রাহিম খলিলের জমানার সেই দাস্তান কাহিনী আমাদের সম্মুখে বেঁচে উঠবে এখন তো আমরা অনেক দুর্বল আবু জাহান এখন নাই কিন্তু ফেরউন নমরুদ এবং আবু জাহানের খালো তো দালাল দোসর এখনো আছে কিনা সেরকম কাজও করতে হবে কাজও সেরকম করতে হবে আজ বি হো যু বই মকাই আজ ভি হো যুবী মকাই মেদা আগ কর শক্তি হাজ গুলিস্তা পয়ে আগ কর শক্তি হদাজ ঘুলিস্তা পয়েদা মিসলে খোলি মোহো আগর মারে খাস মই মিসলে আগর আব্বি দরখুরুখুরু কি হয়ে আমাদের দিনের জন্য দিনের আস্থায় মেহনত নাই আমাদের বকুল জাল হাকু হাকাল বাতিল ইন্িল दीन इसलाम शत्रु दिन इन जा रातिपंथी हजार दिन इन दुश्मन विश्व मुखे आशेष लक्ष्य करबें क्या कैकटी फेरखा सम्प्रदाय सबशाई दुश्मन चिन्हित करते दोस्तर मास्कने परक्य करते चिन्हित करते बर्धमान बिलिल गुष्ठी बिलपन्थी दिन इसलमर সবসাইতে বড় শত্রুদ একটু ধারণা দিতেছি আমি কারাখারা ইসলামকে মুসলমান জাতি কে বিশ্বের বুক থেকে কারাখারা নিশ্চিন্ন করতে চায় সেখানে এক নম্বরে নাম কোন ফের বলেন না মুসলমানদের সবসাইতে বড় হরা দুশ্মন শত্রু আল্লাহ আন্দোলনের বীর সেনানি শাহুল হিন মৌলানা মাহমুদুল দেহবন্দি রহমতলের ডানহাত আল্লাহ মৌলানা ওবায়দুল্লাহ সিন্ডির কথা স্মরণ হল বড় রাজনীতিবিদ বড় আল্লা বড় মৌলানা বড় শিক্ষাবিদ মৌলানা সিন্দি রহমতুল্লাহ উনি এ কথা পরিষ্কার বাসায় বলেছেন আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন হে বিশ্বের মুসলমান জাতি হে বিশ্বের মুসলমান জাতিরা যদি তোমরা শুনো কোন জায়গায় সমুদ্রের নিচে দুই মাসের জগটা আরম্ভ হয়ে গেছে সমুদ্রের নিচে দুই মাসের জগটা আরম্ভ হয়ে গেছে বোয়াল মাস জগটা আরম্ভ করেছে অথবা রুই মাস আর বোয়াল মাস জগটা আরম্ভ করেছে এই সংবাদ যদি তোমাদের খানে আসে ওবায়দুল্লাহ সিন্দি বলতেছেন তখন তোমাদের মনে করতে হবে এই দুই মাসের ইহুদি জগড়ি আর কিছু নয় কত মূল্যবান কথা বলেছেন উদ্দেশ্য হল বর্তমান সারা বিশ্বে যত সন্ত্রাস যত দুর্নীতি বিরাজমান চলতেছে আপনারা দেখতেছেন আমরা দেখতেছি বিশ্বের সমস্ত গর্ব কথা বলেছেন ওবায়দুল্লাহ সিন্দি ইয়াল্লাহ তালিকা শুনেছিস ওদের কি কর্মকাণ্ড ওদের কি অবস্থা কি কর্মকাণ্ডের দুশ্মন বাতিল পন্থী খ্রিস্টান বলেন খারাপ খ্রিস্টান এগুলো তো কোরআনে পড়া কোরআনের ফাথায় ফাথায় ইহুদিয়ার খ্রিস্টানের কথা কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঠিক না ঠিক বলেন না কিন্তু আমরা তো বুঝতেছি না সরকারও বুঝে না সারা বিশ্বের কোন সরকারও সরকার বুঝতেছে না আরব বিশ্ব আমাদের সম্মানিত আরব বিশ্ব আমাদের মহতরম সম্মানিত একশোবার কিন্তু দুঃখের সহিত বলতে হয় ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র আরব বিশ্ববাসীরাও বুঝতে পারে না ঠিক না বুঝার চেষ্টা করে না কোন আরব দেশ মনে করেছিল আফগানিস্তান ধ্বংস হলেও আমাদের কি আসবে যাবে আফগানিস্তান ধ্বংস হলেও আমাদের কি আসবে যাবে আমরা তো সালামত থাকব। আমরা তো শান্তিতে থাকবো এরকম করেছিল কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে এই আর কোনটা লাগাতার ষড়যন্ত্র ফ্রাম আছে মুসলমানদেরকে উৎখাত করার জন্য তারা প্রথম ধরেছে আফগানিস্তানকে এর এরাককে এরাক কে ধরলো মিশর কে ঠিক নেবে ঠিক বলেন না গেছে পাকিস্তান কাউকে ছাড়বে না তোমরা মনে করো করেছ আফগানিস্তান চলে গেলেও সমস্যা নয় আমরা থাকব এখন এখন কি প্রমাণ হয়ে গেছে এই খ্রিস্টানদের টার্গেট শুধু আফগানিস্তান নয় সারা বিশ্বের মুসলমান আফগানিস্তানের ভরে এরাক এরাকের পরে পাকিস্তান পাকিস্তানের ভরে বর্তমান কি বলেন না মিশর ও এগুলো যারা রাহনুমায় ঈশ্বরীয়ত্তরী কথের দাবিদার যারা ওলামায় বুঝতে হবে সরকারও বুঝতে হবে कथाएंज मुसलिम मिल्ल के उत्खात कर गुपन तत्व सालना सिंगापुर ख्रीटान फादर समावेश फादरिंग ख्रीटान धर्म गुरु के बुजा शे, पास भी थोरे भी थोरे, शारा आना से समेस प्रस्ताव पास कर साल सारा विश्व अना से तरह धर्मग्रंथ बैबल प्रसार करना और जेखने बैबेल पहुँचे से पवित्र आल कुरान कुरान श, कुरान शरीफ आर तकते তাদের ধর্মগ্রন্থ বাইবেল প্রসার হবে কোরআনকে করা হবে না ওদের পরিকল্পনা পরিকল্পনা এ পরিকল্পনা বাস্তবায় বাস্তবায়ন না হলেও কিন্তু তাদের পরিকল্পনা তো আছে এ পুকুরান তো আসে আল্লাহ কত বড় ষড়যন্ত্র বর্তমান খ্রিস্টান জাতির দাবি হলো আসমানের নিচে জমিনের বসে থাকলে হবে এগুলো প্রচার করতে হবে তো কথা তারা তো বলতেছে বাইবেল এই শুদ্ধ খিতাব আর আমাদের দাবি একশোবার আমাদের দাবি খ্রিস্টান ধর্মের বর্তমান প্রচলিত ধর্ম কিতাব বাইবেল এটা কোন আসমানি কিতাব নয় এটা কোন আসমানি কিতাব নয় এটা ফসা ঠিক বলেন কেন আমি বাইবেলের আয়াত শোনাবো ভাই সুজাঙ্গুলে কি উঠে না বাইবেলের আয়াত শোনাবো বাইবেলের বিভিন্ন জায়গায় আয়াত আছে লুতা সম্ভর্কে লালাম একজন বড় নবী ছিলেন লুতাম সম্পর্কে আয়াত লুথনে से বেটিও সে হি ভাই একজন নবী কি মতফান করতে পারে তাদের দাবি হলো বাইবেলের আয়াত উর্দু বাইবেল আমার কাছে আসল উমে আসে কত বড় জগন্য হামলা হামলাজনক কথা ভাই একজন নবী কি জেনা করতে পারে মত পান করতে পারে তাহলে সেই বাইবেলে आगुन दिए अपन जालिए दी कित्रीटान फादर बड़ सेना বাইবেলের উভারে বাইবেল না প্রসার করার জন্য বাইবেল প্রসার করতেছে এখন বাইবেল লেখেনা কি লেখে বলেন এঞ্জিল খোদার কসম তাদের এই বানাওয়া ইঞ্জিল মিথ্যা ইঞ্জিল এটা ওই ইঞ্জিল নয় যে ইঞ্জিল আল্লাহ দাউদার নাজল করেছেন সেই জবুর কথা বর্তমান বাইবেল আরেক কথা বড় বস্তাহি আল কোরআনের সাথে তাহলে মুসলমানদের দ্বিতীয় শত্রু খ্রিস্টান উগ্রভন্থী হেন্দুরা কথা আমার বলতে হয় উগ্রবন্থী একটা শব্দ বাড়া দিছি উগ্রবন্থী হিন্দুরা মুসলমানদের তিন নম্বরের দুশ্মান ঠিক নেবে ঠিক বলেন কিছুদিন পূর্বে কম বক্ত বলুন হিন্দু দেবনারায়ণ জল বিষয়ে দাবি করেছিল এবং তা নয় এ দেবনারায়ণ পবিত্র আল কোরআনের বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা দায়ের করেছে আর দেশ এই বাংলাদেশের আদালত পবিত্র কোরআন শরীফের বিরুদ্ধে মামলা গ্রহণ করে ফেলেছে পরবর্তী আমাদের বিশ্বে বাংলাদেশ বদনাম হয়ে গেছে ঠিক না ঠিক বলেন ভাই পবিত্র কোরআনের বিরুদ্ধে কি মামলা করা যায় করলে কি আবার গ্রহণ করা যায় আহ ঠিক নেবে ঠিক বলেন অনেক প্রমাণ আছে আমার কাছে থরো মুসলমানদের দুশ্মন তখন যখন আল কোরআন এর বিরুদ্ধে মামলা দায়ের করলো এ দেবনারায়ণ তখন এই দেবনা এই দেবনারায়ণকে ও মুসলিম শক্তিরা দেবনারায়ণকে বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান বানিয়েছে বিশ্ব বলেন না বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান মামলা দায়ের করতেছে পবিত্র আল কোরআন এর বিরুদ্ধে তখন আমি বলেছিলাম ওলামাইকরাম বলেছেন এ দেবনারায়ণ বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান নয় সে তো আসলে বিশ্ব সন্ত্রাস পরিষদের চেয়ারম্যান্লাহ বিশ্বের অবস্থা নিয়ে কিছু বাস্তবতা সম্পর্কে আলোচনা করার জন্য এ আয়ত্তাল করেছি এখানে তো বিস্তারিত বলার সময় হয় না একটু একটু আমাদের জানতে হবে मुसलमान प्रथम कतारे शत्रु यहुदी मुसलमान द्वित कतार शत्रु ख्रीटान तृत्य शत्रु काना घटना शत्रु बाबरी मस्जिद घटना बाबरी मस्जिद से दुख जनक घटना और बलार दरकारा सकले जाना हिंदू व्यापार मुसलमान चतुर्थ दुश्मन मुसलमान शत्रु कत बड़ दुश्मन मलुन फिर खियानी गोविंदा खियानी गोविंदा खेला से আমরা কি আলোচনা করি না করি জানার জন্য কোন ফরোয়া নাই কোনো ভয় নাই আমরা হক কথা বলতে হবে আমাদের ঠিক না গোয়েন্দা এখানে পারে মুসলমানদের তাদের নবী হল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন তাদের নবীকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কে সে মির্জাকে সেজা গুলাম আহমদ কাদিস বাসায় ঘোষণা দিয়েছে মুখ আল্লাহ ভেজা হিম সে নিক না কোরআন শরীফ ভুল ভ্রান্তি থাকতে পারে তার দাবি হলো মুসলমানদের এই কোরআনে কাদিয়ানি নবী নয় ইংরেজের নবী তার কাছে ওহি আসত ওহি আসত কিন্তু তার ওহি আল্লাহর আরস থেকে নয় রহমানের আরশো থেকে নয় শয়থানের আরশো থেকে ওই আসতো কিন্তু কার থেকে শয়থানের আরস দুই রকম একটা হলো রহমানের আরস আল্লাহর আরস আরেকটা হলো শয়থানের আরশো ইংরেজের নবী মির্জা গুলাম কা নিজেই লিখেছে মির্জা গুলাম মহমদ কানি বলেছে আমি এই ইংরেজ সরকার এই ব্রিটিশ সরকার এই ইংরেজ সরকারের পক্ষে সমর্থনে এত বেশি খিতাবাদী রচনা করেছি ওগুলো যদি একত্রিত করা হয় ফনজাইসটা আলমারি ভরে যাবে এত বেশি কিতাব লেগেছে কার পক্ষে লেগেছে বলেন না ইংরেজের পক্ষে ইংরেজের পক্ষে এত এত বেশি কিতাবাদী রচনা করেছে ফনজাশ আলমারি ভরে যাবে তার বাসায় বলতেছি ইংরেজের দালাল আসলে কি বলবো ভারতবর্ষের মুসলমানদেরকে বিভক্ত করার জন্য ভারতবর্ষের মুসলমানের ভিতরে বিভক্ত সৃষ্টি করার জন্য কম বক্ত লাল কুত্তা ইংরেজ দুট করেছে দুই রকমের ষড়যন্ত্র করেছে এক ষড়যন্ত্র হলো মির্জা গোলাম আহমদ দার কাদিয়ানি কে দাঁড় করা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দার করা দিছে ষড়যন্ত্র হলো কথা বলতে হয় এই আমাদের দেশের বেদাত পন্থীরা বেদাত পন্থীদের ধর্মগুরু মৌলভী আহমদ আহমদের রেজা খান বেরলভী এই বেদাত পন্থীদের আপনার ধর্মগুরু মৌলভী আহমদ রেজা বেরলভী কেকার দাঁড় করা এই দুইজন দালাল ইংরেজের বলেন ওদেরকে বলেন গিয়ে কোন আপত্তি নেই এক দালাল হলো মির্জা গুলাম কালিয়ানি আরেক দালাল হলো মৌলভী আহমদ রেজাহা বেরলভী মুসলমানদেরকে আহমদির মাধ্যমে ঠিক বলেন ওয়াহাবি সুন্নি এটা ইংরেজের ষড়যন্ত্র ওয়াহাবি সুন্নির এই বিভক্তি এটা লাল কুত্তা ইংরেজের ষড়যন্ত্র এক দলকে বানাইছে ওয়াহাবি আরেক দলকে বানাইছে কি আসলে আর যাদেরকে ও যাদেরকে তারা ওহাবি বানাইছে তারাই প্রকৃত সুন্নি আর যাদেরকে তারা সুন্নি বানাইছে তারা একেবারে পিওর ফবা তেলের মোকাবিলা স্বাভাবিক তখনও ছিল এখনো আছে মির্জা গুলাম কাদিয়ানি ইংরেজের বড় দালাল বলেন ইংরেজের কি মির্জা উলাম কাদিয়ানির একটা ঘটনা শোনেন দুঃখের সহিত হয় না রং রংপুরের ঘটনা মহল্লা মহল্লা মোহল্লা মুসলমান মোহ্লাকে মহল্লা মুসলমান কাদিয়ানি হইতেছে বা এগুলো যদি বলা না হয় কাভের হিন্দুর মতো কাভের নয় খ্রিস্টানের মতো কাভের নয় ইহুদের মতো কাহের নয় তার সাঈ আরো মারাত্মক কাভের অর্থাৎ মূর্ত কাভের বলেন কি কাহের এমনে কাহের আর মূর্তৎ কাভের বেশ কম আছে তারা শুধু কাবের নয় কিরকম কাবের বলেন না এগুলো তো জানাজানি করতে হবে মির্জা গুলাম আহমদ কাদিয়ানিতে তার পঞ্চাশ বছর বয়স তার খানদানের এক যুবতী মহিলা মোহাম্মদ বেগম সুন্দরী সেই মহিলার দিকে আপনার কন্যা মোহাম্মদী বেগমকে আমার কাছে সাদী দিতেই হবে দিতেই হবে কেন সাদী তো আসলে সাদী তো আমাদের আসলে আল্লাহর আর হয়ে গেছে। কোথায় হয়ে গেছে বলেন না আল্লাহর আর শুরু হয়ে গেছে আল্লাহুরি এগুলো তো মোহাম্মদ বেগমের আব্বা জানে একই খানদানের মানুষ মোহাম্মদী বেগমর আব্বা এই প্রস্তাব গ্রহণ করে নাই করে নাই অস্বীকার করেছে যে কোনো অবস্থায় আমি শাদি দিতে পারবো না তখন মির্জা কুলাম কা বসে ডুলতে ডুলতে ডুলতে ডুলতে ডুলতে ডুলতে দাবি করেছে না না শাদি তো দিতেই হবে কারণ আল্লাহ তালা আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন মুহাম্মদি বেগম আমার স্ত্রী আমি মুহাম্মদি বেগমের স্বামী ওহির এবার শুনেন ওহির বাস্য শুনেন এগুলো হল মির্জা গোলাম গোলাম খাদিয়ানির গরম গরম ওহি গরম গরম কি ওহি আমাকে আল্লাহ তালা বলেছেন হে মির্জা গোলাম খাদিয়ানী পরিবর্তন হয় না আমি আল্লাহর ফায়সালা কি হয় না ওই আস ও স্বাদ বহি বললেন না এবং মির্জা কুলাম কাবাণী করেছেন করেছে যদি মোহাম্মদী বেগমকে আমার কাছে সাদী দেওয়া না হয় তাহলে যে স্বামীর যে ফুরুষের কাছে যে ফুরুষের কাছে এই মুহাম্মদ বেগমকে সাদী দেওয়া হবে মারা যাবে মারা যাবে আমার ভবিষ্যৎবাণী কে বলেছে বলেন না গোলামী আড়াই বছর তিন বছরের ভিতরে ওই মোহাম্মদি বেগমের ওই স্বামী মারা যাবে যদি আমার কাছে সাদী দেওয়া না হয় সে স্বামী মারা যাবে আড়াই বছর তিন বছর মির্জা গুলাম কাদিয়া নিয়ে একথা দাবি করেছে আমি যদি আমার এই ভবিষ্যৎবাণী যদি ফুরা না হয় তাহলে প্রমাণ হবে আমি মিথ্যা নবী মানে আমি কি সব কথা বলেছি এগুলো আপনারা নোট করবেন তার থেকে বলতেছি প্রায় ৩০ বছর পর্যন্ত ওই মোহাম্মদ বেগমের স্বামী জিন্দে ছিল জিন্দে ছিল দুই আড়াই বৎসরের ভিতরে মরে নাই মরে নাই তাহলে এই মির্জা গুলাম কাঁদিয়ানির ভবিষ্যৎবাণী কি সত্য হলো না মিথ্যা হল কোন নবীর ভবিষ্যৎবাণী শুভ গলত শাম গলতের ভণ্ডনী তোর সকাল সন্ধ্যা তোর সরাব থানা বুল তোর সরাবের পাত্র বুল তোর সরাব পরিবেশনকারী ভুল তোর আগাগোড়া ভুল ঠিক নেেন না তোর ভবিষ্যৎ বানিয়ে বল তাহলে মুসলমানদের শত্রু তো শত্রু সাত নম্বরের শত্রু সাত নম্বরের দুশ্মন খারা বলেন না এখন আমার টাইম শেষ বলতে পারবো না আর ফোন নম্বর ফার্স্ট নম্বরে আমি ওই জমাৎকে সতর্ক করে বলবো ওই জমাতে ওই দলকে আমি সতর্ক করে বলবো আপনারা শিয়ার দালালি করবেন না টিং বলেন নিঃসন্দেহ কি কাভের সিয়া কা শুন গেল হ্যাঁ ষষ্ঠ দুশ্মন মুসলমানদের ষষ্ঠ দুশ্মন মাজার ব্যবসায়ীরা ঠিক নেবে ঠিক বলেন এই আটরসী এই ভান্ডারি এই চন্দ্রপুরি ওরা আসলে ইমানের ডাকাত বলেন ইমানের কি ওরা সব ইমানের ডাকাত ইমানের ডাকায় মুসলমানদের সাত নম্বরের দুশ্মন কত কয় নম্বরের সপ্তম দুশ্মন হলো আমাদের দেশের বেদা আমাদের দেশের কি বেদাত নবীর নবীর প্রেমের নামে নবীর নামে নবীর আনিত সুন্নত কে জবাই করতেছে নবীর এসো প্রেমের নামে নবীর আনিত শরিয়ত একবারে জবাই করতেছে নিশ্চিন্ন করতেছে আর তাদের নাম হলো সুন্নি ঠিক না বেঠিক নাম হলো নবীর প্রেম কসম। সাথে করা বলেন না আমার কাজ মিলনে এরকম অনেক আছে না আমাদের বাংলাদেশের একজন আছে সফিক আইন তার নাম কি বলেন না আইন মন্ত্রী কিন্তু তার সম্পূর্ণ কথা বেআইনি বলেন সম্পূর্ণ কথা কি ইসলাম বললে ইসলাম হয় না হাদিস বললে হাদিস হয় না আইন বললে আইন হয় না এগুলো করতে হবে